শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নবম পরিচ্ছেদ পঞ্চবতী মূলে কীর্তনানন্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটি মূলে কীর্তন করিতেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাঁহাদের সহিত যোগদান করিলেন আজ ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়িতেছিল কলুষের কু বাতাস পে খেয়ে পড়ে গেল মায়াকান্না হলো ভারী আর আমি উঠাতে নারী। দাঁড়াসুতো কলের দড়ি ফাঁস লেগে সে ফেঁসে গেল জ্ঞান মুন্ড গেছে ছিঁড়ে উড়িয়ে দিলে অমনি পড়ে মাথা নেই শেয়ার কি উড়ে সঙ্গের ছজন জয়ী হল ভক্তি দরে ছিল বাঁধা খেলতে এসে লাগলো ধাঁধা নরেশচন্দ্রের হাসা কাদা না আসা এক ছিল ভালো आबार गान हईल गोल करताल बजीते लागिल ठाकुर भक्त संगे नाचीते मजल मन भ्रमरा श्यमापद नील कमले श्यम पद नील कमले कलिपद नील कमले जत विषय मधु तुच्छ हल कामी कुसुम सकले चरण कल ভ্রমর কালো কালোয় কালো মিশে গেল পঞ্চতত্ত্ব প্রধান মত্ত দেখে ভঙ্গ দিলে কমলা কমলাকান্তেরই মনে আশাপূর্ণ এত দিনে তাই সুখ দুঃখ সমান হল আনন্দ সাগর উথলে কীর্তন চলিতেছে ভক্তেরা গাহিতেছেন শ্যামা মা কি এক কল করেছে কালী মা কি এক কল করেছে চোদ্দ পোয়া কলের ভিতরি কত রঙ্গ দেখাতেছে আপনি থাকি কলের ভিতরি কল ঘুরায় ধরে কল ডুরি কল বলে আপনি ঘুরি জানে না কে ঘুরাতেছে যে কলে জেনেছে তারে কল হতে হবে না তারে কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে গান পুনরায় হইতেছে ভবে আশা খেলতে পাশা কত আশা করেছিলাম আশার আশা ভাঙা দশা প্রথমে পঞ্জুড়ি পেলাম পোবার আঠারো ষোলো যুগে যুগে এলাম ভালো শেষে কচে বারো পোড়ে মাগো পঞ্জা ছক্কায় বন্দি হলাম ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন ঘরেও ও আশেপাশে এখনও অনেকগুলি ভক্ত আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবটি হইতে দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন সঙ্গে মাস্টার বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত ত্রৈলোক্যের সহিত দেখা হইল তিনি প্রণাম করিলেন ত্রৈলোক্যের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন পঞ্চবটিতে ওরা গান গাচ্ছে চল না একবার ত্রৈলোক্য বলিলেন আমি গিয়ে কি করব শ্রীরামকৃষ্ণ কেন বেশ একবার দেখতে ত্রৈলোক্য একবার দেখে এসেছি শ্রীরামকৃষ্ণ अच्छा अच्छा बेश